से क्षेत्र आज दुनिया कथा भावा तो, तो, तो बोझा जा नियतर मध्य किस गंडगोल बुझी रही गेजन विशेष प्रयोजन तब जामे मस्जिद हवा शर्तना यह बेपारे सही दलिल नहीं आल्ला नबी आई साल जो दस दिन ही हत्या मस्जिद करते रोजाओ शर्तना एक मानुष असुस्थ रमजान मास दस दिन এতে কাপ করতে পাচ্ছেন কিন্তু রোজা রাখতে পারছেন না বুড়ো হয়ে গেছে সে রোজা রাখ না রাখলে পরে কাজা করবে রোজাও শর্ত না তবে রমজান মাসে যাকে রোজা রাখা ফরজ রোজা রাখার জন্য শর্ত রয়েছে ছয়টা ইতিপূর্বে আগে আমরা আলোচনা করেছি শর্ত যার জন্য প্রযোজ্য তাকে তো রমজান মাসে রোজা রাখতেই হবে রমজানের বাইরেও তো কেউ এতে কাপ করতে পারে এতে কাপের জন্যে তাহলে সিয়াম শর্ত না তবে রমজান মাসে এতে কাপ যখন করবেন রোজা তো রাখবেনি আর জামে মসজিদ হলে এই হবে অকা মসজিদ যদি কেউ করে তাহলে জুমা মসজিদ পড়ার জন্য আবার কি তাকে জামে মসজিদ পর্যন্ত যেতে হবে এই জন্য কেউ কেউ বলেছেন যে তাহলে তাকে আবার এই মসজিদ ছেড়ে আর মসজিদে যাওয়া আমার বলো সেটাও তো এবার কাজে জামে মসজিদ শর্ত হওয়া বা রোজা শর্ত হওয়া এটা শর্ত আল্লাহ নবী আসাতামের বিশুদ্ধ কোনো দলিল দ্বারা আমাদের কাছে প্রমাণিত নয় ওয়ান ফিল মসজিদ। বসতেন আল্লাহ নবীর মাথা আচরানোর যখন প্রয়োজন হতো সিথি করা দরকার হতো তখন ওই মাথাটা জানালো দিয়ে মা ঘরে প্রবেশ করে দিতেন আর মা এসা আল্লাহা আল্লাহ নবীর মাথার চুলগুলি আঁচড়িয়ে দিতেন তাহলে হা যা আল্লাহ নবী আহাতাম অপ্রয়োজন বাড়িতে প্রবেশ করতেন না অর্থাৎ এতেকাফে বসা অবস্থায় যদি আপনার প্রয়োজনীয় পেশা পায়খানা গোসল খাওয়া দাওয়া মসজিদে সুব্যবস্থা না থাকে এই জন্য যদি বাড়িতে যায় আর সেটা বাড়ি থেকে পরিজন মিটিয়ে আসে খাওয়ার ব্যবস্থা বা গোসল বা ইত্যাদি তাহলে আল্লাহ নবী মুসিদ থেকে ঘরে আসতেন না যখন তিনি এতে কাপ করতেন এটি বোখারি মুসলিমের হাদেশ শব্দ বোখারের এ দ্বারা আমাদের কাছে প্রমাণিত হলো যে এতেকাপ অবস্থায় বাড়িতে যাওয়া প্রয়োজনে জাহেজ রয়েছে তবে ওখানে গিয়ে গল্প শুরু করবেন তারা পরিজন সেরে আবার চলে আসবেন এইভাবে وأنها قالت السنة على المتقف لا يؤد مريدا ولا يشهد جنازة ولا يمس امرأة ولا يبسرها ولا يخرجوا لحاجة إلا لما لا بده له منه ايسا رضي الله تعالى كهى عربو نتو تني بولن سنة له اتقاف عمسته جنو كنو وصوص بكتی كهى دكتنا جاي كيف اتقافه بوسه چه اتواس جنر مده كهى وصوص توه چه দেখতে যেতে পারবে না কোন স্ত্রীকে স্পর্শ করবে না ওয়ালাই বাসেরোহা এবং তার সঙ্গে গায়ে ঘর্ষণ বা তার সঙ্গে কোন মিলন করবে না ওয়ালাই আখরো যদি আর প্রিয়জন ছাড়া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 আরম থেকে তা তিনি বলেন আর মানুষ তারা তোমাদের স্বপ্ন তো আমিও দেখেছি শেষ সাত দিনের মধ্যেই লাইলাতুল কাদার রয়েছে এটা তো তোমাদের স্বপ্ন আর আমার স্বপ্ন সে সাত দিনে তবে এখানে আল্লাহ নবী আলিসালাম আমরা বলবো এই হাদিসটি হলো লাইলাতুল কাদার এর স্বপ্ন দেখেছিলেন তিনি পেয়েছিলেন এবং সাহাবাদেরকে খবর দিতে গিয়েছিলেন খবর দিতে গিয়ে ঝগড়া থামাতে গিয়ে ভুলে গেলেন এগুলি সবগুলি আগে পরবর্তী যেটা আমাদের শেষ হাদেশ আসবে সেটা হলো যে আল্লাহ নবী আয়সাল্লাম বলেছেন যারা আল্লাুল কাদার পেতে চায় শেষ দশকে তালাস যেন করে একটা হাদিস শেষ দশ দিনে যেন তালাশ করে শেষ দশ দিনের কিন্তু একটা গুরুত্ব রয়েছে কারণ চাঁদ দেখা না দেখা নিয়েও কিন্তু একটা ব্যাপার হয়ে যায় দেখা যায় সৌদি আরবে যেদিন জোর রাত আমাদের সেদিন বেজর রাত আমাদের ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশে বা আমাদের যেদিন বেজর রাত আরেক দেশে হয়তো জোর কারণ চাঁদ দেখানো তো একটা হয় তাহলে কি আল্লাহরবুল আলমিন আমাদের এক এক এলাকার জন্য এক একটা বেজরাত্রিতে দিবেন নাকি একটা রাত্রিতেই হবে এক্ষেত্রে যদি দশ দিনে কেউ করে তাহলে কিন্তু পেয়ে যাবে চাঁদ দেখার ব্যাপারটা কম বেশ হলেও আর যদি আল্লাহর আলমিন দয়া করে যার দেশের জন্যে আলাদা আলাদা করে বেজর রাত্রি দেন তাহলে তো মোহামুরবুল আলমিন দিতে পারেন সেটা তার ব্যাপার তবে কোরআনে যেটা বলছে লাইনাতুল কাদর একটা রাত্রি সেটা সেটা একই বছরে তো দু তিনবার করে আসবে না এই যদি দশ দিনে রাত্রিটা তালাশ করে তাহলে ক্ষেত্রে বলবো এই দশ দিনে তালাশ করার এখনো কি রয়ে গেছে অন্য রাত্রি বলেছি কোনো একটা নির্দিষ্ট রাত্রিতে প্রতিবছরে হয় না বরং বেজর রাত্রিতেই হয় তবে এটা আবর্তন বিবর্তন হয় এক এক বছরে এক এক রাত্রি তবে সাতাশ রাত্রিতে বেশি হয় এটা অনেকের মানে দেখেছেন যারা বলেছেন সাহবা ইকলাম এটা প্রমাণিত হয় এর মানে প্রতি বছরের সেই তারিখে হয় না আবি সুফিয়ান থেকে বর্ণিত রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি আল্লাহ নবী থেকে বর্ণনা করে বলেন লাইলাতুল কাদার হচ্ছে সাতাইশ তারিখের রাত্রি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 কেউ তোখানে ওখানে বলে নাই তার সঠিক মত হলো বছরে আমরা লাভ করতে পারবো আলাহ আর এই কিতাবের লেখক ইবাহ বলেন এ ব্যাপারে চল্লিশটা মত রয়েছে লাইলাতুল কাদার কবে এটা কি রমজানে রমজানের বাইরে রমজানের শেষ দশ দিনে না আরো আগের দশ দিনগুলো হতে পারে হ্যাঁ এই নিয়ে চল্লিশটা মত বলছেন আমি ফতহুল বাড়ি বোখারি শরীফের যে সারাহ বা ভাষ্য বা ব্যাখ্যা এখানে আমি এটাকে উল্লেখ করেছি এবং ওইখানে ইবনাহ হাজার আসকর রহমতুল্লাহ আলাই বলেছেন এই রাত্রিটা বেজর রাত্রিতে হয় শেষ দশকে এক এক বছরে এক এক বেজর রাত্রিতে একই তারিখে প্রতি হয় এটা ঠিক না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 তারপরও তাদের ওই রাত্রিটা থেকে মাহরুম হওয়াটাকে তারা পছন্দ করতেন না আল্লাহ নীকে বললেন যদি আমি বুঝতে পারি কাদার তাহলে কি করবো আমি কি বলবো ওই রাত্রিতে আল্লাহ বললেন কালা কু আল্লাহ আফুয়াহু আনি তুমি বলবে আল্লাহ আফুয়া ফাফু আন্নি এর অর্থ হলো হে আল্লাহ তুমি ক্ষমাশীল তো আফওয়া আল্লাহ তুমি ক্ষমা করা কে পছন্দ করো আমাকে তুমি ক্ষমা করে দাও রাত্রিটার আমাকে ক্ষমা করো আমার বাবাকে ক্ষমা করো আমার মাকে করো আমার স্ত্রী করো ছেলে মেয়ে করোয়া করেন এইভাবে দোয়া করতে থাকেন অনেক সময় এই শব্দগুলি অনেক সময় দেখেছি সাধারণ মানুষ মস্ত করতে কষ্ট হয় বাংলায় বলেন আমরা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 श्लिष्ट कि आलोचित होलुमुलर आन शुरे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 জানতে হলে দেখুন ইসলামী আপনি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 চলছে এক জোয়ারের প্রচন্ড ঝড়ে লন্ড ভন্ড রসুল্লাহ আলাই সিছিল সরুপথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে ছয় পাঁচ জানুন কেন মুমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তহিতের প্রচার কালিমা আবেদন পরবর্তী অনুষ্ঠান পিস বাংলায় আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমা করা পছন্দ করো আমি তোমার বান্দা আমি পাপি এটা তো জানার কথা আমাকে ক্ষমা করে দাও লাইলাতুল কাদারের ক্ষমাটা হলো সবচেয়ে বড় আল্লাহ রাবুল্লাহ যাকে ক্ষমা করে দিবেন তার প্রতি রাজি খুশি হবেন বাধা থাকবে না সবকিছুর পথ খুলে যাবে মোহানবুল আলমিনের আর তিনি যখন আমার জন্যে আমার পথ খুলে দেবেন তখন আর কোন আমার সমস্যা দুনিয়ার আর আখেরাতের থাকবে না এই জন্য কাদার সেটা नाम कुरान तेलानल्लाफर तब लाइल कदार जगह अनुष्ठान विभिन्न धरण कार्यक्रम नष्ट करना रातम কিন্তু যদি আপনি এতে কফে বসেন সেটা তো মসজিদ হবে সেটাই হলো আমাদের আবু সৈদ খুদ্রি রাজি আল্লাহ তার আনু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী মোহাম্মদ বলেছেন তিনটি মসজিদ ব্যাতির কোথাও তোমরা সফর করতে পারবে না সবের উদ্দেশ্যে কেউ বিভিন্ন জায়গাতে যায় ওইখানে গেলে বেশি নিকি হবে ওইখানে গেলে বেশি সব হবে এরকম নিয়ত করে কোথাও যাওয়া যাবে না তিনটি মসজিদ ব্যতির এক নম্বরে মসজিদুল হারাম মসজিদুল হারাম কোথায় মক্কাই কামাঘরের চতুর্দিক দিয়ে যে মসজিদ এটা হল মসজুল হারাম কারণ এইখানে এক অক্ট সতগুন লক্ষ গুণ বেশি সব তাহলে সব সেখানে আপনি সব বাড়াই নেবেন অমুক বাড়াই নেবেন তুমুক বাড়াই নেবেন এটা সাব্যস্ত নয় অসজিদ যা আমি রাসুসাল্লামের মসজিদ মসজিদ নেওয়া কোথায় মতি নাই কারণ সেইখানে নামাজ পড়লে সই হাদিস দ্বারা সব্যস্ত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 पवित्र स्थान मन कर सफर की बरकतपूर्ण स्थान ना बरकत मालिक के अल्लाह बरकतर मालिक आल्ला তিনি যার মধ্যে বরকত দিয়েছেন সেটাই বরকত নিজেরা কোথাও বরকত বানিয়ে নিব তাহলে কি আমিও বরকত দিতে পারি বা কোন বুজুর্গে সঙ্গে অন্যকে শরিক করাই মানে শিরিক মহাপিল্লা এই জন্যে বরকত কোথায় রয়েছে বায়তুল্লাতে বরকত কোথায় রয়েছে মসজিদুল নাউতে বরকত রয়েছে মসজিদুল আকসাতে বরকত রয়েছে জমজমের পাহিতে আমার এক বন্ধু বলছিলেন আমাদের ইন্দোনেশিয়াতে জমজম কুপ রয়েছে বলে কেমন কথা ওখানে একটা কূপ রয়েছে সেখান থেকে মানুষ পানি উঠিয়ে পান করে জমজমের নিয়তে বলে কেন বলে নিচ দিয়ে জমজম কূপের সঙ্গে তার কানেকশন রয়েছে खा, जमजमे जम जम पानी बरकत हालिस आसे बरकत है खेजुर बरकतर कथा सबसे मधुबे जैतून जैतून फल जय तेल बरकतर कथा विभिन्न जगह छुट्टी मान बरकत हासिले बरकत मालिक आल्लाम बरकतपूर्ण व्यक्ति जा स्पर्श कर যার মধ্যে আপনি হাত রাখতেন তার খাওয়া অবশিষ্ট সবই বরকতপূর্ণ তাই সাহাবাইকরাম রাজি আল্লাহ তোম আল্লাহ নবী আলাত আল্লাহ মাখতেন কারণ সেটার মধ্যে বরকত আল্লাহ তাকে বরকতপূর্ণ তাকে বানিয়েছিলেন এখন তা আহ বাকরের তো কেউ এইুথু আর মালে নাই এখন আপনি পীর সাহেবের নিয়ে গায়ে মাখবেন আল্লাহ নবীর উজুর অবশিষ্ট পানি সাহাবা ইকরাম নেওয়ার জন্য প্রতিযোগিতা করেছেন কই আউ্বের তো নেন নাই তাহলে আপনি ছড়াছুড়ি করবেন কেউ বরকত দিল সেখানে আমরা মসজিদে যখন মিষ্টি বিল্লি করি তখন বলে তাবারক নিয়ে যাইজবিল্লা তাবারক নামটি একমাত্র আল্লাহর তাবারক ডেকে অর্থ হলো সুপার ডিগ্রি আল্লাহ মহান অধিক বরকতপূর্ণ তাবারক নাম রাখে মানুষ আমি দেখেছি তাবারক নাম রাখে এক জায়গায় ছিলাম আমি নীলফামারিতে তো দেখি আমার বন্ধুর চাচার নাম তাবারক ওনাকে ডাকি মোবারক তিনি একদিন রাগ করে বললেন যে আমাকে মোবারক নাম বলে ডাকেন কেন আমার নাম তো তাবারক আমি বললাম তাবারক আল্লাহ ছাড়া কাউ কি রাখা যাবে না কেমন কথা আমার বাবা তো আলেম ডেকে আমার নাম কাকি করে রেখেছে হতে পারে কোন আলেম ভুল করতে পারে আল্লাহ তার ভুল করবেন না আল্লাহ যে তাবারক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 মক্কা মদিনার কিছু কিনে নিয়ে আজুয়া মদিনার খেজুর মনে করতে পারেন কিন্তু আর নাই পরিবর্তন করা যাবে সেটাও নাই ময়লা তয়লা মাখাই টাকায় নিয়ে গিয়ে ওই ময়লা কাপড় ধুয়ে সবাই মিলে পানি খাই বরকত মনে করে আবার অনেকে মনে করে মক্কা মদিনা থেকে কাপড়ের কাপড় নিয়ে গেলে এটা বরকতের কাপড় হবে আর এই জন্য এটা দিয়ে দাফন কাফন করলে না তবু এটাকে পেঁচাই পুচাই কে জন্য জন্যে এটা কাফনের কাপড় বানাবে এই জন্যে আল্লাহ নবী সাহাবায় কলাম কোন ইমাম তাদের হেরামের কাপড় দিয়ে কাফন করার তো কোনো সিস্টেম নেই আবার কেউ করে কি ওই কিছু কাপড় চুপড় मदी नई विभिन्न जैगा कबर गिल गिर मध्य घुषे नहीं ओटे बरकत मन गायर मध्य माखें अब का घर गिलाफ छुए गायर मध्य माखे मुख्य मध्यमाखे कावा घर छुए गुए गायर मध्य माखे क्या बरकत क्या बरकत कावाघर छुई तो हालिस आवाघर गरकतपूर्ण हालिसे प्रमाणित मानस देखा देखी बरकत मन क्यों अब केटे नहीं हजर समय बाधातर मालिक जिन महानबुल आलमी करकत आर्बीर माध्यम से बरकत तीन टी मिद बरकतपूर्ण से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 तलाश करनी कर मक्का मनिरा जिससे देखा जाए अनेक समय पानी खेल आलम व्लम रेखे तो साधारण मानु कह अपन बरकतपूर्ण पानी खेई नहीं आलम खेले बरकत हो जाए बरकत दीपे सर सब भाला আমরা এবং ব্যাপারটাকে অত্যন্ত জরুরি জেনে নেওয়া আপনারা হয়তো আলোচনা শুনতেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সুপ্রিয় দর্শক শ্রোতা সুন্নতার আলোকে আমরা জীবন করব এটা আমাদের জন্য কল্যাণ হবে মঙ্গল হবে বাকি পর্বগুলি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মদন আহমদুল্লাহ হোসেনের উপস্থাপনায় अनन्न्य गुनावी अनुष्ठान माना दुनिया साढ़े नुन सम्प्रचार सकाल आठ टाइम